আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ইসলামের বৈশিষ্ট্যের কথা চলতে আছে আগেও আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে আরও কিছু আলোচনা পেশ করা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে ইসলাম ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের শ্রদ্ধা করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা ছোটোদের প্রতি স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা করবো এটা ইসলামের শিক্ষা সেই ছোট ছেলেটা আমার হোক আপনার হোক, হোক, হোক হোক, হোক মুসলমানের ও মুসলিমের জারি না কেন। ছোটদের প্রতি আমরা স্নেহ প্রদর্শন করব আর বড়দেরকে আমরা শ্রদ্ধা করব। রসুল এ করিম সালাল্লাহ সাল্লামের মহান আদর্শ ছিল যে রাসুল এ করিম সালাল্লাহ সাল্লাম ছোটদেরকে দেখা করতেন ছোটরা খেলা করলে তাদের সামনে দিয়ে পেরিয়ে যেতেন তাদের মাথায় হাত রাখে তাদেরকে সালাম করতেন আল্লাহ নবীর পার্শ্বস্থ এক ইহুদি শিশু অসুস্থ হয়ে যায় আল্লাহর সাল আলী সাল্লাম সেই ইহুদি ছেলেটিকে দেখতে গেলেন সেই ইহুদির ছেলেটিকে দেখতে গিয়ে আল্লাহর নবী সেই ছেলেটিকে বললেন যে মুসলমান হয়ে যাও ইসলাম কবুল করে নাও তখন সেই ছেলেটি তার পাশে দাঁড়িয়ে ছিল তার পিতা পিতার দিকে তাকালেন তখন তার পিতা তার দিকে ইঙ্গিত করে বললেন তাতে আবাল কা তুমি আবুল কাসেম অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লসালামের আনুগত্য স্বীকার করে নাও তুমি আলী সাল্লাম এই ছেলেটির ইসলাম গ্রহণ করা দেখে চরম আনন্দ করলেন চরম আনন্দিত হয়ে আল্লাহর প্রশংসা করে বললেন আল্লাহামদুল্লাহাদি আন মিনান নার সেই আল্লাহর প্রশংসা করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন ভাইয়ের আমার পড়ার উদ্দেশ্য ছিল আল্লাহ নবী দেখতে গেছিলেন কাকে দেখতে গেছিলেন নিজের ছেলে ভাইয়ের ছেলে কোন আত্মীয় ছেলে না দেখতে গেছিলেন একজন ইহুদির ছেলে একজন ইহুদির শিশুকে আল্লাহ নবী দেখতে গেছিলেন কারণ এটা হচ্ছে ইসলামের শিক্ষা যে ইসলাম প্রত্যেকটি মানুষকে বলছে তোমরা ছোটদের স্নেহ করো আর বড়দের তোমরা শ্রদ্ধা করো মোহাম্মদ রসুল্লাহ তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই যে ছোটদের প্রতি স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না সেটা দেখে স্নেহ করতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে এটা হচ্ছে ইসলামের আমাদের মহান শিক্ষা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং ইসলামের একটা সুন্দর দিক এবং একটা বিরাট বৈশিষ্ট্য যা ইসলাম আমাদেরকে বলেছে ইসলামের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা যেন সমস্ত ঝনঝর ঝামেলায় জড়িত থেকে আল্লাহর ইবাদত করতে পারি অর্থাৎ ইসলামে রোহবানিয়াতের কোনো স্থান নেই কেউ বলবে আমি সংসার থেকে হয়ে যাব। আল্লাগ করে ইবাদত করব এরকম করে সে সব কিছুকে ত্যাগ করে দিবে ঘর সংসার ত্যাগ করে দিবে এরকম কোন জিনিসের স্থান ইসলামে নেই ইসলামের কথা হচ্ছে যে তুমি সাংসারিক জীবনের সাথে জড়িত থাকবে সামাজিক কাজের সাথে জড়িত থাকবে সন্তানদের দায়িত্ব পালন করবে স্ত্রীর দায়িত্ব পালন করবে আর অন্যান্য যত রকমের দায়িত্ব তোমাদের ওপরে আছে সেই সমস্ত দায়িত্ব পালন করার মাধ্যমে ইসলামকে কে ফলো করবে ইসলামের ইবাদত এবং বন্দুক যা কিছু আছে সবকিছু পালন করবে অন্যান্য কাজের সাথে জড়িত থেকে কিন্তু তুমি বলবে না ইসলামের ইবাদত করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিব এরকম কোন জিনিসের স্থান ইসলামে নেই তাই তিনজন সাহাবি হজরত আনাস বলছেন তিনজন সাহাবি এলো আল্লাহ নবীর ইবাদতের কথা জিজ্ঞাসা করার জন্য তাদেরকে আল্লাহ নবীর কথা ইবাদত করেন তখন খুবই কম। আর আল্লাহ নবীর বেশি করারই বাকি দরকার তার তো পূর্বে কার পরে কার আগেকার পিছেকার সমস্ত গোনা মহান আল্লাহ রবাহ আলমিন মাফ করে দিয়েছেন তারা আবার বেশি করারই বাকি দরকার আছে তাই তারা একজন প্রতিজ্ঞা করলো যে আমি সব সময় নামাজ পড়বো কোনোদিন ঘুমাবো না খালি নামাজ পড়ে যাবো আর একজন যে আমি রোজা ছাড়ব না আর একজন শুধু আল্লাহর ইবাদত করেই যাব। রসুল এ কারিম সাল সাল্লামকে তাদের এই প্রতিজ্ঞার কথা জানিয়ে দেওয়া হলো যে এরকম তিনজন মানুষ এরকম এরকম প্রতিজ্ঞা করেছে রসুল এ কারিম সাল সাল্লাম তাদেরকে ডাকলেন দেখে বললেন কি সেই লোকরা আর আপনার বিয়ে শাদী করবো না রাতে ঘুমাবো না ইত্যাদি আল্লাহ নবী তখন তাদেরকে বললেন তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করি আমার মধ্যে সবথেকে বেশি তাকওয়া আছে আমার মতন আমার মতন আল্লাহ ও সাল্লি ও আসুম ও আতা কিন্তু আমি রাতে নামাজ পড়ি আবার ঘুমাই সবসময় নামাজ পড়েই যায় না কিছু ভোগ নামাজ পড়ি আবার কিছু ঘুমাই আবার উঠি আবার নামাজ পড়ি আবার ঘুমাই এই হচ্ছে আমার তরিকা নামাজ পড়ি আবার ঘুমাই নামাজ পড়ি আবার ঘুমাই আর সব সময় রোজা রাখি না আসুম আসুমা রাখি আবার রোজা রাখি না প্রতিদিন যে রোজা রেখেই যায় রেখেই যায় তা নয় বরং দিন রোজা রাখি আবার কোনোদিন রোজা ছেড়ে দি রোজা রাখি না আতা যাও যা আর আমি বিবাহ করি আল্লাহ নবীর কয়েকজন বিবে ছিল আল্লাহ নবী বলছিল আমি বিবাহ করি বিবাহ করা এটা অন্তর্ভুক্ত হতে পারবে না তাই ইসলামের কথা হচ্ছে যে তুমি সংসার থেকে হয়ে শুধু আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে সব ঝামেলা থেকে মুক্ত করে নিবে কোন রকমের কোন ঝামেলায় তুমি জড়িয়ে থাকে না সামাজিক কাজে বাড়ি কাজে আর বিবি সন্তানদের দেখা কাজে সবকিছুকে তুমি ত্যাগ করে দিবে শুধু আল্লাহ করার জন্য না পালন করার সাথে সাথে আপনি আল্লাহর ইবাদত করবেন এটাই হচ্ছে ইসলামের লক্ষণীয় রোবান বহিরাগী এবং সন্ন্যাসী সাজার কোন তার পদ্ধতি বা কোনো অনুমতি ইসলামে নেয় অনুরূপ ইসলামের মহান দৃষ্টান্ত হচ্ছে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রতি সহায় সদয় হওয়া তাদের দেখাশোনা করা বিধবা নারীদের খোঁজ খবর রাখা এবং ফকির মিসকিনদের কোরআনে দুহার বুদ্ধে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এতদের ধাক্কা দিও না এ তিনদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না ও যারা ভিক্ষুক তোমাদের কাছে চাইতে তাদেরকেও তোমরা করা কথা বলে বিদায় করে দিও না আল্লাহর নিয়ামতের তোমরা প্রশংসা করো আল্লাহ নত এবং এ তিন দের দেখাশোনা করো যারা তোমাদের কাছে চাইতে আসে তাদেরকে কিছু করে তোমরা দাও তাদেরকে তোমরা ধুৎকার দিয়ে বা তাদেরকে করা কথা বলে বিদায় করে দিও না আরো সুরাম আউনের মধ্যে মোহন আল্লাহ আলমিন বলছেন আর আই তালদাদি ইউক দেবো বিদ্যান প্রতি দয়া প্রদর্শন করে না এদিবের প্রতি তার কোন খেয়াল থাকে না এদিবের প্রতি তার কোন ভ্রুক্ষেপ থাকে না বরং এতিমকে সে তাড়িয়ে দেয় ওলা ইহুদ্দ আলা তা মিসকিন এবং ফকির মিসকিন সে খাদ্য দান করে না রসুল্লাহ সাল্লাহ আলীমদের দেখাশোনা করলে আমার লাভ কি হবে আপনার লাভ কি হবে আপনি কি মর্যাদা পাবেন আল্লাহ সাল্লাহ বলছেন আল্লাহ নবী এই আঙ্গুল দুটির দিকে ইশারা করে বললেন এই যে আঙ্গুল দুটি তোমরা দেখছো এই দুটি আঙ্গুলের মধ্যে যতটুকু ব্যবধান তোমরা দেখছো আমি আর ওই এতিমটা যার কেউ দেখাশোনা করেছে সেই লোকটি আর আমি জাননাতে এত দূর ব্যবধানে থাকবো কত সুন্দর কথা বলেছে ইসলাম যে দেখাশোনা করলে এত মহান বৈশিষ্ট্য মর্যাদা লাভ করতে পারবো রসুল করিম সাল্লাম আরো বলছেন কথা আল্লাহ নবী বলছেন সেই খাদ্য অলিমার সেই খাদ্যটা অতি নিকৃষ্টতম খাদ্য অলিমার খাদ্য মানে আমরা জানি বিয়ে করার পরে যে মানুষদেরকে খাওয়ানো হয় পক্ষ পক্ষ থেকে থেকে বরের এই খাবারটাকে অলিমার খাবার বলা হয় বড় বড় মর্যাদাওয়ালা মানুষদেরকে বড় লোক ধরিদেরকে দাওয়াত দি গরিব শ্রেণীর মানুষদেরকে এতিম বিধবাদেরকে ফকির মিসকিনদেরকে আমরা দাওয়াত দিতে যাই না বরং যারা বড় মানুষ তাদেরকেই আমরা দাওয়াত দি কথাই আছে যে আমরা তেলের মাথায় তেল ঢালি যার মাথায় তাদের প্রতি কোনো খেয়াল আমাদের থাকে না বড় লোক ধনী তাদের খাবার অভাব নেই প্রধান কি বলে আপনার বিচার তাদের অনেক কিছু আছে অনেক খাবার আছে তাদেরকে খাবারের জন্য আমরা ডাক দিই কিন্তু যে গরিব মানুষ যার খাবার নেই তাকে ডাক দেওয়ার সম্পর্কে আমরা কোন কিছু আল্লাহ নবী বললেন যে ওইটা নিকৃষ্টতম খাবার যে খাবারে গরিবদেরকে বাদ দেওয়া হয় আর ধনীদেরকে ডাক দেওয়া হয় অথচ ধনীদের খাবার কোনো চাহিদা থাকে না আর গরিবদের খাবার চাহিদা থাকে অথচ গরিবদেরকে আমরা বাদ দিয়ে থাকি এখন একটু সামান্য বিরত নিচ্ছি বিরতের পরে আবারও আসছি সাচে থাকুন ইনশাআল্লাহ Labayk Allahumma labayk labayk Allahumma labayk labayk la sharika lak labayk la or divorce what is divorce solution or problem joint family system heaven or hell big fat idealism has the unknown you choose beauty wealth family status virtue is decide what you want decide your choice be sad or be happy it's your choice join dr zankid naik dekhun بارك زكناي اي ام ويكرا ناي ماي نيم از رشتا نايك يو ار ذا بيست اوف بي بي بي ويس ان كاي انني واز لایک انفابين وات اي لاف اند بليف ان ناو كونتم خير امتين اخريجا كرناس تعمرون بالمعروف و تنهون عن المنكر و تؤمنون بالله شو دي My sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. I've been told that... ...that the violence of the people who have been killed in Islam... যে এতিম বিধবা এবং মিসকিনদের জন্য প্রচেষ্টা করে তাদের খোঁজ খবর রাখে সেই হচ্ছে সেই মুজাহিদের মতো যে আল্লাহর পথে জিহাদে লেগে আছে আর সেই লোকটির মতো যে সময় নামাজ পড়তে দাঁড়িয়ে থাকে নামাজে দাঁড়িয়ে থাকে আর সেই লোকটির মতো রোজা করে বিধবাদের খোঁজ খবর এটিমদের খোঁজ খবর রাখে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম ওয়াভাবীদেরকে অবস্থর দিতে বলেছে কেমন কথা কথা হচ্ছে এরকম আপনি কোনো মানুষকে কিছু টাকা পয়সা ধার দিয়েছেন এখন সেই লোকটি ওই ধার শোধ করতে পারছে না অভাবগ্রস্ত অসচ্ছল হয়ে পড়েছে এখন ওই বিচারা দিতে পারছে না তাকে সময় তার সচ্ছল সময় আসা পর্যন্ত তাকে অবসর দেন যে হয়তো সচ্ছল সময় এলে সে আপনাকে তার আপনার টাকা পরিশোধ করে দেবে কিন্তু যদি আপনি তাকে সময় না দেন আমাকে দিতেই হবে আজ দাও কেন দিবে না তাহলে লোকটা বড় পরেশানিতে ভুগবে বড় সমস্যায় পড়ে যাবে আর আপনি হচ্ছেন মুসলমান আর প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে যে ওপর মুসলমানের প্রতি দয়া প্রদর্শন করবে তার দুঃখে কষ্টে আপনি তার সাথ দেবেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম একজন ব্যবসায়ীর কথা বললেন আল্লাহ নবী বললেন একজন ব্যবসায়ী ছিল তার কাজ ছিল সে লোকদেরকে টাকা পয়সা ধার দিত আর ছেলেদেরকে বলতো যে বাবা ওকে টাকা পয়সা দিয়েছি সে যদি সময়ে দিতে পারে তাহলে নিয়ে নিও আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে তার প্রতি পীরাপিরি তার চাপ সৃষ্টি করোনা বরং তাকে মাফ করে দিও সহি আল্লাহ নবী তার ছেলেদেরকে কি বলে সেই লোকটি তার ছেলেদেরকে এরকম কথা শিক্ষা দিল তাই বলা হচ্ছে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তা এই কাজটির কারণে ওই লোকটিকে মাফ করে দিয়েছিলেন ওই লোকটিকে মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ ইসলামের এই বৈশিষ্ট্য যে আমরা একে অপরকে অবসর দিব যারা সংকীর্ণতায় ভুগছে মহান দিক হচ্ছে যে ইসলাম আমাদেরকে একে অপরের প্রতি জুলুম করতে নিষেধ করেছেন খবরদার কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না আল্লাহ বলছেন যারা জালিম অত্যাচার জুলুম করে তাদের কোনো বন্ধু থাকবে না আর না এমন কেউ থাকবে যে তাদের জন্য সুপারিশ করবে আর তার সুপারিশ কে কবুল করা হবে না কেউ থাকবে না তার বন্ধু খুঁজে পাবে না তার কেউ সুপারিশ করেন বলা থাকবে না যদি কেউ জালিভ হয়ে যায় জুলুম থেকে বাঁচবেন বাঁচে থাকার চেষ্টা করবেন খবরদার কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে চাল চলনের মাধ্যমে এবং আচার আচরণের মাধ্যমে এবং আত্মসাত করে টাকা কারো টাকা পয়সা কেড়ে নিয়ে কারোর পরিহার করে কারোর জুলুম করে কারোর বিরুদ্ধে মিথ্যা দিয়ে কারো অপবাদ করে বা অন্য কোন মাধ্যমে কোনোভাবেই কারোর জুলুম করবেন না কারণ দেখুন এই হাদিসে রসুল বলছেন আল্লাহ নবী বলছেন যদি কেউ জুলুম করে এক বিদ্যা জমিন্তস্যাসের মাঠে জমিনকে মালা বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সেই ক্যামতের মাঠে এই বিশাল জমিনকে নিয়ে ঘুরে বেড়াবে যে লোকটি জুলুম করে কারো জমিন এক বিদ্যা পরিমাণও আত্মসাত করে নিয়েছে আজকে আমাদের সমাজে আত্মসাত করার ঘটনা অনেক ভাই বোন ফাঁকি দিচ্ছে বাপ মেয়েদেরকে ফাঁকি দিচ্ছে ভাই ভাইকে ফাঁকি দিচ্ছে প্রতিবেশী প্রতিবেশী কে ফাঁকি দিচ্ছে ধোকা দিয়ে প্রতারণা করে ওপরের জমি নিজের নামে করে নিচ্ছে বোনদেরকে ফাঁকি দিয়ে তাদের প্রতি জুলুম করছে ভাই ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের প্রতি জুলুম করছে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে ছোট ভাইয়ের প্রতি জুলুম করছে আবার অনেক শিক্ষিত ছোট ভাই বোকা বড় ভাইকে বোকা বানিয়ে নিজের নামে দেওয়ার জন্য ছেলেদের নামে লিখে দেওয়া হচ্ছে তো ভাইরা আমার এটা মনে রাখবেন জুলুম এই জুলুম কোনোদিন আপনাকে মাপ কেউ করতে পারবে না কারণ এটা হচ্ছে বান্দাদের হক এটা হচ্ছে আপনার মেয়ের হক এটা হচ্ছে আপনার ছেলের হক এটা হচ্ছে আপনার প্রতিবেশীর হক আর এটা হচ্ছে আপনার আর অন্যান্য মানুষের হক যা আপনার মা পাবে না আমরা তো অভাবী তাকেই মনে করি যার দিনা নাই নাই টাকা নাই পয়সা নেই তাদেরকেই আমরা গরিব মনে করি আল্লাহ নবী বলছেন আল মুফল সফিনা من يأتي بسلاة وصوم وزكاة এবং আসবে আমার উম্মতের মধ্যে গরিব নিশ্চয় হলো সেই যে লোকটি ওপরের মাল বহু নেকি নিয়ে বহু নাকি নামাজ পড়া নেকি রোজা রাখার নাকি আমরা জাকাত দেওয়ার নিয়ে মাঠে আসছে অবস্থা কি করেছে মাঠে গেছে আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ এই লোকটা আমাকে মেরেছে আরেকজন এসে বলবে এ আমার প্রতি মিথ্যা হবাদ দিয়েছে আর এসে বলবে আল্লাহ এ আমার মাল খেয়েছে এই এসে বলবে এ আমার প্রতি জুলুম করেছে বিভিন্ন দাবিদার আসবে তখন আল্লাহ তালা কি করবেন সমস্ত নেকি শেষ হয়ে যাবেই কিন্তু দাবিদার না শেষ হবে না নেকি শেষ হয়ে গেল দাবিদার এখনো শেষ হয়নি তখন আল্লাহ তালা কি করবেন তখন ওদের গুনা নিয়ে এর ওপর চাপিয়ে দিবে কারণ কারণ জলুম করেছে এখন নেকি শেষ হয়ে গেছে কিন্তু পেমেন্ট হতেই হবে দাবি পূরণ হতেই হবে আল্লাহ কি করবেন তখন ওদের গুণাগুলি নিয়ে এর মাথায় চাপিয়ে দেবে। তারপরে তারপরে না এই মধ্যে নিক্ষেপ করে হবে। আল্লাহ বহু নামাজ পড়েছিল বহু রোজা রাখছিল জাকাতো দিয়েছিল নেকির পাহাড় নিয়ে ক্যামতের দিনে আগমন করেছিল অনেক নেকি কিন্তু সব নেকি উড়ে গেল শেষ হয়ে গেল কেন শেষ হয়ে গেল কারণ জুলুম করে গেছে বান্দাদের প্রতি জুলুম করে গেছে ওপরের প্রতি জুলুম করে গেছে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে মিথ্যা দিয়ে গেছে কারোভাবে অন্যায় ভাবে প্রহার করে গেছে কারো আত্মসাহ করে গেছে এইভাবে তার সমস্ত নেকি শেষ হয়ে গেল শেষ পর্যন্ত এই বিশাল নেকি নিয়ে আগত ব্যক্তিত্ব গেল কোথায় জাহান নামে চলে গেল। তাই সব সময় সাবধান থাকবেন সব সময় জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ জুলুম করা অন্যের প্রতি জুলুম করা হচ্ছে বান্দাদের অধিকার যে অধিকার আল্লাহ কোন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা জুলুম থেকে বাঁচো তোমরা জুলুম থেকে বাঁচো কারণ জুলুম হচ্ছে কে দিনের অন্ধকার ধোঁয়া কিছুই দেখতে পাবে না ক্যামতের দিনে আমরা যে নিজেকে জুলুম থেকে বাঁচিয়ে রাখবে তা না হলে কালকে ক্যামতের মাঠে আমাদের জন্য না কোনো সুপারিশকারী হবে আর না কোনো এমন মানুষ হবে যে আমার হয়ে কালকে কিছু করতে পারবে রসলে করিম সাল্লিহাল আরো বহু হাদিসে জুলুম থেকে আমাদেরকে বেছে থাকতে বলেছেন খবরদার কেউ কারোর জুলুম করবেন না সবাই মনে রাখবেন যে আমার স্ত্রী আমার মেয়ে আমার ছেলে আমার পাড়া প্রতিবেশী অন্যান্য সকল মানুষ যারা যেমন আছে সবারই সাথে কারণ এটা হচ্ছে ইসলামের মহান বৈশিষ্ট্য যে ইসলাম আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকতে বলেছেন সে যেই হোক না কেন কি যদি আপনার সাথে কোনো অমুসলিমের কোনো ব্যাপার থাকে অমুসলিম তার সাথে জমি জায়গার ব্যাপার আছে বাড়িঘরের ব্যাপার আছে আরো দুনিয়াবী পার্থ ব্যাপার আছে আপনি মনে করে না যে ও অসলিম যা ইচ্ছা তাই করতে পারবেন না অ মুসলিম হলেও তার প্রতি আপনি জুরুম করতে পারবেন না বরং তার সাথে আপনাকে সুবিচার করতে হবে কারণ ইসলামের মধ্যে আর পার্থিব্য বিষয় সম্পত্তির ব্যাপারে কেউ কারো মধ্যে কোন পার্থক্য নেই সবাই আমরা সমান কোন মুসলমান কোন মুসলমানের প্রতি জুলুম করবে না কোন অমুসলিমের প্রতি জুলুম করবে না অন্যায় কারও কারো কোনো জমি কারও কোনো জায়গা দখল করে নিতে পারবে না বরং যে প্রতিবেশী অমুসলিম আপনার পাশে বাস করছে তার হেফাজতের দায়িত্ব আপনার তার দেখাশোনার দায়িত্ব আপনার তার খোঁজ খবর রাখার দায়িত্ব আপনার সে যদি অসুস্থ হয়ে যায় তখন দেখতে যান যেমন রাসুল করিম সাল্লি সাল্লাম অমুসলিম ছেলেদেরকে দেখতে গেছিলো যা পূর্বের আলোচনায় আপনাদেরকে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া একজন ইহুদিকে ইহুদির সন্তানকে দেখতে গেছিলেন অনুরূপ ভাবে আপনার কারণ সে আমার ভাই সে আমার এই বাস করার জন্য সে তার সাথে আবার সম্পর্ক আছে দুনিয়ার ব্যাপারে তার প্রতি আমি কোনো জুলুম করতে পারব না এরকম কোন অনুমতি আমাদেরকে ইসলাম দেয়নি সে যেই হোক না কেন তাই যারা যেখানে বাস করছে তারা আপোষে একে অপরের সাথে না ইসলামী এরকম অনুমতি আপনাকে দেওয়া হয়নি ইসলামের কথা হচ্ছে যে আপনি সবার সাথে সুবিধার পূর্ণ কথা বলবেন তাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা যেন কারো প্রতি জুলুম না করে একে অপরের প্রতিজন আমরা সুবিচার করি কালকে জুলুম যদি করি কালকে কে আমাদের মাঠে আমাদেরকে বহুত বা বড় সমস্যার সম্মুখীন হতে হবে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদেরকে সকলকে যেখানে আছেন সবাইকে যেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবার As-salamu alaykum Wa alaykum as-salam একটি আন্তর্জাতিক ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় उ रोड बोड नम्बर शून्य जि टा पाठ मेल कर আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং বিশ টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক